আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আলহামদুলিল্লাহ ওসলাত ওসসালাম রসুলিল্লাহ বিসমিল্লাহম রাহিম শাহুকা ইহামা সুপ্রিয় দর্শক আমরা হকুকুল ইসলাম অর্থাৎ ইসলাম মানুষকে যে সকল হক এবং অধিকার দিয়েছে সেই সকল বিষয়গুলো নিয়ে বিভিন্ন আঙ্গিক আলোচনা করেছি এবং একটি সুন্দর শান্তির সমাজ গঠন করার লক্ষ্যে ইসলাম যে সকল মানুষের দ্বিপাক্ষিক সম্পর্কগুলোকে রক্ষা করার উপর তাকিদ করেছে সেই সকল সম্পর্কগুলো নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করছি তার মধ্যে সর্বশেষ সম্পর্ক এবং সর্বশেষ আলাকা যেটার ব্যাপারে ইসলামের গুরুত্বপূর্ণ সুনির্দিষ্ট গাইডলাইন রয়েছে সেটা হলো আলা আলাকা তো বিগাইরুল মুসলিম অর্থাৎ অমুসলিম যারা রয়েছে সেই অমুসলিমদের সাথে মুসলিমদের কি সম্পর্ক হবে তাদের সম্পর্কের ধরনটা কি হবে সেটা নিয়ে আমরা বিগত পর্বে কিছু আলোচনা করেছি এবং সেই আলোচনার এক পর্বে আমরা বলেছিলাম যে অমুসলিমদের জন্য কিছু অধিকার ইসলাম দিয়েছে এবং তার মধ্যে সবচেয়ে প্রথম এবং সবচেয়ে মৌলিক যে অধিকার রয়েছে অমুসলিমদের সেটা হর্রিয়তুল আতেকাদ অর্থাৎ হর ইয়তুল আকিদা তারা তাদের স্বাধীনভাবে তারা তাদের ধর্মের বিশ্বাসকে रक्षा करते पालन करते मुसलमान इसलमी विश्व विश्वास ही मुस्लिम धर्मियों विश्व के मुसलमान ग्रहण करबना कंतु आर अमुसलिम के तार धर्मियों विश्वास पालन करार लालन हो कर रक्षा कर स्वाधीनताओ दी है इटा इसलम अमुसलिम के अधिकार दिए कथा बेत्रे इृष्टिभंगी जर द्वारा बुझे आज इसलम अमुसलिमेर তথা ধর্মীয় স্বাধীনতা দিয়েছে তার মধ্যে একটি মর্যাদা দিয়েছেন সেই মর্যাদাটা মাধ্যমে অমুসলিম তার ধর্মীয় বিশ্বাসকে সংরক্ষণ করার অধিকার সে লাভ করবে আল্লাহ ও বানি আদম আমি সকল মানুষকেই সম্মানিত করেছি এখানে আল্লাহ রব্বুল আলমিন ইমানদার বেঈমান মুসলিম অমুসলিম কোন পার্থক্য করেননি সকালকে আল্লাহ রব্বুল আলমিন একটি মর্যাদাপূর্ণ সৃষ্টি বলে আল্লাহ আখ্যায়িত করলেন সুতরাং কোরআনে পাকের এই আয়াত বলছে অমুসলিম অমুসলিম হতে পারে সে কাফের হতে পারে কিন্তু কোরআনে পাকের এই আয়াতের আলোকে সে একজন মুকাররম আল্লাহ রব্বুল আলমিনের এক বিশেষ মর্যাদাপূর্ণ মখলুক সে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এক মুকার লোক কাজী তার সেই সম্মান এবং তার সেই মর্যাদাকে রক্ষা করতে হবে সাহেলিবনে হনেফ রদি আল্লাহ তাল আনহু এবং কায়সেবনে সাদ রদি আল্লাহ আনহুমা দুইজন সাহাবি কানুবিল কাদ সিয়াহ কাদে সিয়ায় তারা ছিলেন এক সময় তাদের পাশ দিয়ে একটি ইহুদি মৃত ব্যক্তি জানাজা গেল সেই জানাজার কারণে তারা দুজন দাঁড়িয়ে গেলেন তারা ইহুদির জানাজা দেখে দাঁড়িয়ে যাওয়াতে তখন প্রশ্ন সৃষ্টি হলো যে এইভাবে ইহুদির জানাজা দেখে তারা দাঁড়িয়ে গেলেন কেন তখন সাহরিবনে হনেফ এবং তাইসেবনে সাহাদ আনহুমা তারা উভয়ে একটি হাদিস বর্ণনা করলেন যে একদিন ঠিক এমনই ঘটনা ঘটেছিল মদিনায় নবী আকরাম সাল্লাহ আলী হাজরের পাশ দিয়ে অতিক্রান্ত হলো এক ইহুদির জানাজা আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন তখন নবীজিকে একটু আশ্চর্য হয়ে কেউ বলল যে হজুর এটা তো একজন ইহুদির জানাজা তখন নবী আকরম সাল আলি কি একটা আল্লাহ আল্লাহ বলে। কাজেই মানবীয় যে সম্মান এবং যে কারামাত যে মর্যাদা সেটা একজন কাফের হিসেবে একজন অমুসলিম হিসেবে সেটা ভোগ করবে আর সেই মর্যাদার তাগিদেই তার বিশ্বাস এবং তার এতে রক্ষা করার স্বাধীনতা তাকে দিতে হবে হ্যাঁ অমুসলিমকে ইসলাম দাবাত দিতে বলেছে কিন্তু ধর্মীয় বিশ্বাস রক্ষা করার স্বাধীনতা তার রয়েছে লাকরা হাফিদ্দিন রুশ মিনাল গাই কোরআনে পাক সুরতুল বাকরার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতের মাল্লাহ বলেছেন লাকরা মিনাল গাই যে দেখো ধর্ম ইসলাম গ্রহণ করার ব্যাপারে কোনো প্রেশার এবং কোনো চাপ প্রয়োগ করা যাবে না ওয়কুল হাকুমির রব্বিকুম ফমাংশাহ আফাল ইউকিন আফাল ইয়াকুর আল্লাহ বলে দিয়েছেন আপনি বলুন আল আল্লাহমুর রব্বিকুম সত্য কোরআন ইসলাম এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে ফমাংহা আফাল ইউকিন ওমাং শাহ আফাল ইয়াকফুর যাদের ইচ্ছা তারা ইমান গ্রহণ করুক যাদের ইচ্ছা তারা কুফুরি করুক তারা কাফের হয়ে যাক এতে আল্লাহ পাক রিন কাউকে ইমান আনতে ইমান গ্রহণ করতে ইসলামের পক্ষ থেকে তাকে বাধ্য করা হবে না আল্লাহদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তার জগৎ বিখ্যাত তফসির গ্রন্থ তফসির ইবনে মধ্যে কোরআনে পাখের এই আয়াতের করতে গিয়ে লিখেছেন হু আহাদান আল দুহ ইসলাম আল্লাহ বলছেন যে লি হু আহাদান ইসলাম ইসলাম ধর্মে প্রবেশ করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কোন অমুসলিমকে তোমরা বাধ্য করো না এটা মুসলমানদেরকে আল্লাহ রব্বুল আরবী নির্দেশ দিয়েছেন কারণ হলো অমুসলিমকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য না করার নির্দেশ আল্লাহ কেন দিলেন ফাইনাহ ওয়াজ এখন ইসলাম ধর্ম স্পষ্ট এর প্রমাণ পরিষ্কার লাখতাজু ইলার ইকরা ইসলাম ধর্ম অন্য কোন ধর্মের অনুসারীদেরকে বাধ্যতামূলক জোরপূর্বক ইসলাম ধর্মে দীক্ষিত করে ইসলাম দুনিয়াতে টিকে থাকার জন্য আসেনি বরং ইসলাম তার আপন স্বকীয়তা আপন বৈশিষ্ট্য নিজের শ্রেষ্ঠত্বের মাধ্যমে নিজের প্রমাণ এবং নিজের যুক্তির মাধ্যমে ইসলাম দুনিয়াতে টিকে থাকতে এসেছে ইসলাম বাই ফোর্স দুনিয়াতে মানুষের মনকে দখল করে দুনিয়াতে থাকতে আসেনি বরং ইসলাম তার আদর্শের মাধ্যমে তার সত্যবাদিতার মাধ্যমে তার শ্বশ্বত চিন্তা এবং দর্শনের মাধ্যমে আকিদ এবং বিশ্বাসের মাধ্যমে দুনিয়াতে টিকে থাকার জন্য ইসলাম আগমন করেছে আর তাছাড়া কোনো ব্যক্তিকে যদি জোরপূর্বক ইসলাম ধর্মে দীক্ষিত করা হয় তাহলে লাভ কী কারণ যদি কাফেরকে যে অমুসলিমকে যে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হলো ধর্মবিশ্বাসের যে স্বাধীনতা দেওয়া হলো এটাকে যদি কেউ অস্বীকার করে কোন কাফেরকে যদি ইসলামের কালেমা পড়তে বাধ্য করে লাভ কি হবে কারণ বিশ্বাস তার অন্তরের ব্যাপার অন্তর থেকে যদি সে বিশ্বাসটাকে গ্রহণ না করে আর এমনিতে যদি সে কালেমা পড়ে নেয় তাহলে তার পরিচয় হবে মুনাফিক। প্রকৃত অর্থে সে হবে মুনাফেক এবং ইন্নাল মুনাফেক ইনাফি দার্কিল মিনান মিনান্নার মুনাফেক তো হল সে জাহান্নামের সর্বনিকৃষ্টতম স্থানে সে পতিত হবে সবচেয়ে নিচে তার অবস্থান হবে কাজেই লাইক রাহাফিদ্দিন ইসলাম ধর্মে ক্যালেমা পড়ার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বাধ্য করা কোনো সুযোগ নেই আর জোর করে ইসলাম গ্রহণ করারও কিছু নেই কাউকে জোর করলে বেশির চেয়ে বেশি তাকে মুনাফেকে পরিণত করা সম্ভব জোর করে মুসলিম জোর করে কোনো দিনও বানানো সম্ভব না কারণ ইসলাম প্রকৃত অর্থে এতেকাদের নাম বিশ্বাসের নাম সেই বিশ্বাস এবং সেই এতেকাদ যদি সে তার মনে গ্রহণ না করে নেয় তাহলে সে বাহ্যিকভাবে ক্যালেমা পড়লেও সে হয়তো মুনাফে হতে পারবে মুসলিম সে হতে পারবে না কাজে ইসলামের মধ্যে এই দৃষ্টিকোণ থেকে বলতে চাই যে ইসলামের মধ্যে ধর্মে দীক্ষিত করার কোন কিছু ইতিহাস এখানে প্রণিধান যোগ্য আজুজায় একজন বৃদ্ধা খ্রিস্টন মহিলাকে তিনি বললেন ওমারে ফারুক রাজি আল্লাহ আমিরুল মোমিন বলেন আসলামি তাসলামি তুমি ইসলাম গ্রহণ করো শান্তি তখন ওই মহিলা সে অস্বীকার করল যে না আমি এ অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই না তখন উম ফারুক রাজি আল্লাহ বললেন ফকালা অমর আল্লাহ তুমি সাক্ষী থাকো যে একজন অবল নারী ইচ্ছা করলে আমি তাকে চাপ দিতে পারি ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করতে পারি কিন্তু তাকে আমি আহ্বান করেছি দাওয়াত দিয়েছি সে গ্রহণ করে নাই আমি তার উপরে একর করিনি আমি তাকে ইসলাম ধর্মের কালিমা পড়তে ইসলাম ধর্ম গ্রহণ করতে আমি তাকে বাধ্য করিনি এবং ওমানে ফারুক রাজিউল্লা তখন বললেন লাক রাহাফিদ্দিন এই আয়াত পরে তিনি উপস্থিত সকলকে বোঝালেন যে বাধ্য করে ইসলাম গ্রহণ করানোর কিছু নেই ইসলাম ধর্মে দীক্ষিত করার বাধ্যতামূলক কোনো সিস্টেম কোন প্রসেস এখানে নেই আরেকটি ঘটনা কিতাবুল মোহাল্লার মধ্যে এই ঘটনাটি লিখেছে আরেকটি ঘটনা আত্মাবকাতে কুবরার মধ্যে শাফি রহমতুল্লাহ আলী উল্লেখ করেছেন সেটা হলো আসবাক নামে একজন নাসরানি গোলাম ছিল খ্রিস্টান গোলাম ওমর ইবুল খতাব রাজিয়া হে আসবাক তুমি ইসলাম গ্রহণ করো ইসলামের কালেমা পড়ো সে অস্বীকার করলো না ইসলাম করব না বলে তুমি ইসলাম গ্রহণ করবো না সেটা তোমার ব্যাপার লাইক রাহাফিদ্দিন আমি তোমাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করব না তুই তবে একথা বললেন ওমরে ফারুক লাউ আসলাম তা তুমি যদি ইসলাম গ্রহণ করতে তাহলে লাস্তা আমল না আলা বাজি উমরুল মুসলিম তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলে মুসলমানদের কোনো কাজে আমরা তোমাকে লাগাতে পারতাম তিনি একটা আশা প্রকাশ করছেন আমিরুল মুমিনিন কিন্তু একজন খ্রিস্টান গোলামকে কালেমা পড়তে কিন্তু ইসলাম গ্রহণ করতে বাধ্য করছেন না এটাও প্রমাণ করে এবং তিনি বলছেন লাখ রাহাফিদ্দিন যে ইসলাম ধর্ম গ্রহণ করতে কোনো বাধ্যতামূলক কোনো ব্যাপার এখানে নেই তো এই সকল ঘটনার দ্বারা স্পষ্ট হয় যে লাকরা হাফিদ্দিন এই আয়াতটি মহকাব অর্থাৎ এই আয়তের বিধান অব্যাহত আছে কোনো কোন ইসলামিক স্কলার বলেছেন অনেক ইমাম বা অনেক মুফাসরিন গণের কথা বলেছেন যে লাকরা হাফিউদ্দিন এই আয়াতটি জিহাদের আয়াতের বিধান দ্বারা মনসুখ হয়ে গিয়েছে ফিতনা এই আয়াতের দ্বারা এটা রহিত হয়ে গেছে কিন্তু অগ্রগণ্য মতামত এটি যে না লাকরা হাফিদ্দিন এই আয়াত মনসুখ হয়নি বরং এই আয়াত কেমত পর্যন্ত এই মহকাম আছে এটার বিধান অব্যাহত আছে এবং কোনো অমুসলিমকে ইসলাম গ্রহণ করার জন্য বাধ্য করা যাবে না চাপ প্রয়োগ করা যাবে না ইসলামের মধ্যে জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করানোর কোনো অবকাশ নেই এবং এটা সম্ভবও নয় কারণ জোরপূর্বক কাউকে কালেমা পড়ানো যায় কিন্তু কাউকে মুসলমান বানানো যায় না মুমিন বানানো যায় না বেশির চেয়ে বেশি সে মুনাফিক হয়ে যাবে কাজেই আমরা বলছিলাম হকুক ও গাইরুল মুসলিমের অমুসলিমদের অধিকার প্রথম যে অধিকার গায়ের মুসলিমদের সাব্যস্ত হলো সেটা হলো হরিয়াত আয়তে কাদ তারা তাদের ধর্মীয় বিশ্বাস এবং এতে কাদ আকিদাকে রক্ষা করার পরিপূর্ণ স্বাধীনতা তারা ভোগ করবে সুপ্রিয় দর্শক আলোচনার এ পর্বে আমরা ছোট্ট একটু বিরতিতে যাচ্ছি বিরতি থেকে ফিরে এসে আমরা আবার আমরা আমাদের আলোচনা করব ততক্ষণ সকলে আমাদের সাথেই থাকবেন এই আমাদের প্রত্যাশা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 প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় সকাল সাড়ে ধর্মকে বি তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ আপনার অধিকার আর আমার দায়িত্বটাহমদুল্লাহ সুপ্রিয় দর্শক আমরা বিরতির পূর্বে বলছিলাম সামাজিক শান্তি প্রতিষ্ঠায় ইসলাম যে সকল সম্পর্ক রক্ষা করার উপর গুরুত্ব আরোপ করেছে এবং যে সকল অধিকার সমাজে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পর্যায়ের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে রক্ষা করার তাকিদ করেছে সেই ধরনের বেশ কিছু সম্পর্ক নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি এবং সর্বশেষ আমাদের আলোচনা চলছিল আল আলাকাতু কাতঈরুল মুসলিমিন যে মুসলমানরা অমুসলমানদের সাথে কীরকম সম্পর্ক তাদের হবে তাদের মাঝে सम्पर्क धरणटा क्यी एवं अमुसलिम कि मुसलिम समाजे संरक्षित रहा है विगत पर्व एक अधिकार नहीं मौलिक जो अधिकार सबसे गुरुत्वपूर्ण से दीर्घ आलोचना करमुस्लिमरा मुसलिम समाजे हर तीय आये क्द संरक्षण कर अर्थात तरा तरह ता आकिदा तर विश्वास तर धर्मियों जे বিশ্বাস সেটাকে তারা সংরক্ষণ করার অধিকার ভোগ করবে এবং এক্ষেত্রে কোনো অমুসলিমকে জোর করে ইকরাহের মাধ্যমে তাদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করার কোনো সুযোগ নেই এমনকি আসলে প্রকৃত অর্থে ইসলাম ধর্মে জোর করে কাউকে প্রবেশ করানোর কাউকে ইসলামের মধ্যে জোর করে দাখিল করার কোনো সুযোগও নেই কাউকে যদি জোর করে বাহ্যিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হয় আর সেই ব্যক্তি যদি মন থেকে সেটা গ্রহণ না করে তাহলে সে ইসলাম এবং কোরআনার ফেসলা অনুযায়ী শরিয়ার ফয়সলা অনুযায়ী সে ব্যক্তি আসলে মুসলিম হবে না সেভাবে একজন মুনাফি কাজেই লাকরা হাফিদ্দিন ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে কোনো অমুসলিমের উপর বাধ্যবাধকতা আরোপ করা চলবে না ইসলাম এইভাবে জোর জোরপূর্বক মানুষকে ইসলাম ধর্মে দীক্ষিত করার আদর্শ শিক্ষা দেয়নি এবং ইসলামের এটার কোনো প্রয়োজনীয়তাও নেই পৃথিবীর ইতিহাস সাক্ষী যে ইসলাম দুনিয়াতে কখনো কোনো যুগেই ইসলাম তার সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রভাব যখন বিস্তৃত ছিল পৃথিবীতে খালিফতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর বিন খত্তাব রাজিয়াল আনহুর একাধিক দৃষ্টান্ত আমরা আলোচনা করেছি তিনি একজন সাধারণ খ্রিস্টান মহিলাকেও ইসলাম গ্রহণ করার আহ্বান জানিয়েছেন মহিলা অস্বীকার করেছে খলিফা ওমর রাজি আল্লাহ তানহ তার অস্বীকার করার এই স্বাধীনতা এবং তার এই মতের স্বাধীনতাকে তিনি রেসপেক্ট করেছেন সম্মান করেছেন এবং তিনি বলেছেন আল্লাহ্মসাদ আল্লাহ তুমি সাক্ষী থাকো যে আমি এত বড়ো রাষ্ট্রের পাওয়ারফুল খলিফা হয়েও ইসলামের যে মূল আদর্শ সেই আদর্শ থেকে আমি বিচ্ছুত হইনি এবং কোরআনের নির্দেশ কোনো অমুসলিমকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করিনি আরেকজন খ্রিস্টান গোলাম মামলুক যার নাম ছিল আসবাক তাকে উমরে ফারুক রাজিয়াল্লাহ তালু ইসলাম ধর্মগ্রহণ করার আহ্বান জানিয়েছেন কিন্তু ফাবা ইয়াকুল সে ইসলাম ধর্মগ্রহণ করতে অস্বীকৃতি জ্ঞাপন করেছে খেলাফতের মধ্যে খেলাফতে ইসলামিয়ায় খলিফা উমরে ফারুক রাজিয়াল্লাহ তাল সেই স্বর্ণযুগ इसलमरुत्थान चूड़ान पर्व जख चलती से ही समय एक खष्टान गोलाम खलीफा उमर ए फारूकर मुखेर ऊपर इसलम धर्म ग्रहण करते अस्वीकार कर चमत्कार दृष्टान और कि हे जे इसलम दुनिया अमुसलिमे धर्मी विश्वास संरक्षण कर जो अधिकार दिए तर ज्वल्त प्रमाण ইতিহাসে এমন আরও অসংখ্য নজির রয়েছে আরও অসংখ্য দৃষ্টান্ত রয়েছে যারা মনে করেন বা কেউ কেউ বলেন যে ইসলাম দুনিয়াতে জিহাদের বিধান দিয়েছে এবং জিহাদ হল মানুষকে অমুসলিমদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করা বাধ্যতামূলক ব্যবস্থা তাদের জেনে রাখা উচিত যে ইসলাম জিহাদের আগে মানুষকে অমুসলিমদের জন্য আরও অন্যান্য অপশন রেখেছে ইসলাম গ্রহণ না করার অপশন তাদের জন্য রয়েছে যদি তারা সেই সকল অপশনগুলো গ্রহণ করে যেমন জিজিয়া দিয়ে দেয় একটা কর দিয়ে জিজিয়ার মাধ্যমে তারা যদি মুসলিম বাহিনীর সাথে করে নেয় তাহলে ইসলাম সেই সুযোগ দেখেছে এবং তাদেরকে সেভাবে নিরাপত্তা প্রদান করা দায়িত্ব ইসলাম গ্রহণ করেছে কাজেই ইসলামের চূড়ান্ত কথা এটি যে কোনো অমুসলিমকে ইসলাম গ্রহণ করার জন্য ইসলাম কখনো বাধ্য করে না এবং আসলে বাধ্যতামূলকভাবে ইসলাম ধর্মে দীক্ষিত করা কোনো সুযোগও নেই যেমনি ইসলাম অমুসলিমদেরকে ধর্মীয় বিশ্বাস এবং এতে কাতকে সংরক্ষণ করার অধিকার দিয়েছে দ্বিতীয় যে অধিকারটি তাদেরকে দিয়েছে সেটি হলো হর্রিতুল ইবাদা তাদেরকে তাদের ধর্মীয় তাদের যে উপাসনা ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তাদেরকে তাদের সেই ধর্মীয় উপাসনা করারও সম্পূর্ণ স্বাধীনতা ইসলাম দিয়েছে ক্ষেত্রে। একটি দৃষ্টান্ত ইতিহাস থেকে অত্যন্ত চমৎকার একটি দৃষ্টান্ত আমরা উপস্থাপন করতে পারি সেই একই খলিফা উমরে ফারুক রাজি আল্লাহ তালুর ইতিহাস থেকে তিনি যখন কুৎসের গির্জায় গেলেন বাইতুল ইতুল সেই ফিলিস্তিন তাদের যে কুৎস আল কুদ্সে খলিফা উমারে ফারুক রাজি আল্লাহ গেলেন সেই এলাকায় খ্রিস্টানদের সঙ্গে কিছু কথাবার্তার ব্যাপার ছিল দ্বিপাক্ষিক আলোচনার ব্যাপার ছিল সেই আলোচনা করার জন্য খলিফ অহমে ফারুক কুদ্সে গেলেন কুদ্সের এক গির্জায় তিনি সেখানকার খ্রিস্টানদের সাথে কথাবার্তা বলছেন এখানে বসে তো ইত্যবসরে সেই গির্জার আঙিনায় বসে থাকা অবস্থাতে নামাজের বক্ত হয়ে গেল খলিফ অহমর ফারুক রাজি আল্লাহ তালু নামাজ পড়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেলেন তখন হানা বাক্ত সালাদ ওয়াসাল্লা আলাদী আলা বাবিল কনিসাহ খলিফ অমর ফারুক রাজি আল্লাহ তালহুকে গিরজার পাদরি আহ্বান করল যে আপনি যেখানে বসে আছেন এখানেই আপনি নামাজ পড়তে পারেন সালাত আদায় করতে পারেন কিন্তু খলিফ অমর ফারুক রাজি আল্লাহ তালহ সেখানে সালাত আদায় না করে তিনি গির্জার বাইরে গিয়ে সালাত আদায় করলেন এবং এর কারণ জিজ্ঞাসা করা হলো যে আপনি কেন এমনটি করলেন আপনি তো ভিতরেই সালাদ আদায় করতে পারতেন খলিফ অমর ফারুক রাজিয়াল্লাহ তাল আনহ তখন জবাব দিলেন যে দেখো আমি যদি তোমাদের গির্জার ভিতরে সালাত আদায় করি তাহলে আখা জাহাল মুসলিম বা আদি বকআল হুনা সাল্লাহমার তখন মুসলমানরা এসে তোমাদের গির্জা দখল করে নিবে তারা বলবে যে এই গির্জায় আমাদের খলিফা ওমর ফারুক রাজি আল্লাহ সালাদ আদায় করেছেন কাজেই এটা আমাদের পূর্ণভূমি অথবা এখানে আমাদের খলিফা সালাত আদায় করেছেন কাজে এটা আমাদের খলিফার সালাত আদায় করার জায়গা সেই হিসাবে এটাকে মুসলিমরা তারা তোমাদের গির্জা দখল করে নেবে তারিখে ইবনে খালদুনের মধ্যে এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে এ থেকে স্পষ্ট বোঝা যায় যে খলিফ অমর এ ফারুক রাজি আল্লাহ তাল আনহু তিনি কিভাবে অমুসলিমদের উপাসনালয়ের নিরাপত্তার কথা চিন্তা করেছেন এবং সেই নিরাপত্তা প্রদান করেছেন সে থেকে বোঝা যায় যে ইসলাম অমুসলিমদেরকে তাদের ধর্মীয় বিশ্বাস রক্ষা করার যেভাবে অধিকার দিয়েছে স্বাধীনতা দিয়েছে ঠিক তেমনি ভাবে তাদেরকে তাদের ধর্মের বিধান অনুযায়ী উপাসনা করার অধিকার ইসলাম দিয়েছে যে তারা তাদের ধর্মের উপাসনা পরিপূর্ণভাবে পালন করতে সক্ষম হবে পারবে তিন নম্বর যে স্বাধীনতা ইসলাম অমুসলিমদেরকে দিয়েছে সেটি হল তাদেরকে তাদের বিভিন্ন ধর্মীয় রীতিনীতি তাদের ধর্মীয় কৃষ্টি কালচার এগুলো তাদের পরিসরে পালন করার পরিপূর্ণ ইখতিয়ার এবং পরিপূর্ণ স্বাধীনতা এবং অধিকার গাইরে মুসলিমদেরকে অমুসলিমদেরকে ইসলাম দিয়েছে ইমামে তহাবির রহমতুল্লাহ আলাই নাল ইজমা জমিয় মুসলিমিন এই কথার উপর তিনি পুরা উম্মতে মুসলিমার ইজমা এবং ঐক্যমত ঐক্যমতের সিদ্ধান্ত তিনি উল্লেখ করেছেন যে আলাহুরতি আহলি জিম্মাতি ফি আকলিল খিনজির অল খামর যে মুসলিম দেশে মুসলিম পরিবেশে বসবাস করেও অমুসলিমরা তারা সারা মদ্যপান করতে পারবে এবং তারা সুর গোস্ত খেতে পারবে এই জাতীয় যেগুলো তাদের ধর্মীয় রীতি অনুযায়ী বৈধ তাদের ধর্মের বিধান অনুযায়ী বৈধ তারা সেটাকে গ্রহণ করতে পারবে তো এভাবে ইসলাম অমুসলিমদেরকে স্বাধীনতা দিয়েছে ধর্মের বিশ্বাস রক্ষা করার ক্ষেত্রে স্বাধীনতা দিয়েছে তাদের ধর্মের উপাসনার ক্ষেত্রে স্বাধীনতা দিয়েছে তাদের ধর্মের বিধান এবং তাদের ধর্মের অন্যান্য বিধিবিধান কৃষ্টি কালচারকে রক্ষা করার ক্ষেত্রে প্রিয় দর্শক আরও কিছু অধিকার নিয়ে আমরা পরবর্তী পর্বের আলোচনা করব পরবর্তী সেই পর্ব শোনার আমন্ত্রণ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ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 क्लो सामान्य एकहार होते महामूल्यवान मुक्त दान कर रेखे स्रष्टाचाल करते हैं मानवतार समाधान